সালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছোট সুরগুলোর তাপসিরের যে ধারাবাহিক আলোচনা তার মধ্যে আজকে আরেকটি ছোট সুরা কোরআনের দ্বিতীয় ছোট সুরা মাত্র তিন আয়াত বিশিষ্ট সেটা আছে সুরা নসরত যেটাকে বলা হয় এই সুরা নাস তাপসির আজকে চলবে প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী একটু পড়ে নিব তারপরে তাপসির দিকে যাবি রহমানিহি ইনসুফ فسبح بحمد رب এখন আমরা এটার ব্যাখ্যার দিয়ে ইনশাল্লাহ যাচ্ছি এই সুরেটা নাজিল হয় আপনার মদিনাতেই এবং এটা সর্বশেষ কমপ্লিট সুরে হিসেবে ধরা হয় মানে পরে কমপ্লিট কোনো সুরেকাল আল্লাহর সাহায্য এবং কি আসবে বিজয় যখন আসবে এবং ওয়াই সৈয়দ খুলিদিন এবং আপনি দেখবেন মানুষদেরকে যে তারা দলে দলে ইসলামের ছায়াত আসছে যখন এই অবস্থা সৃষ্টি হবে যে মিশন নিয়ে এসেছেন সেটার পরিপূর্ণতার কে ইঙ্গিত যে এরকম হবে যে আপনি নিরাশ হওয়ার কিছু নেই একসময় বিজয় আসবেই আসবে নাকি না ইসলামের বিজয় আসবেই কিন্তু যখন আসবে এবং আপনি দেখবেন যে তখন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মানুষ কি দলে দলে ইসলামের মধ্যে থাকবে কারণ কাফেরদের মধ্যে কিছু লোক ছিল লোকদের মধ্যে মধ্যে আরব বিশেষ করে আরবদের তারা বংশের লোকদেরকে যারা কাবার শরীফের খ্যাত করতো তাদেরকে কি মনে করত। মানে খুব আল্লাহর নিকটতম কি বান্দা হ্যাঁ এই কারণে তারা সম্মান করতো বিশেষ করে ফিলের ঘটনার পর থেকে তাদের মধ্যে এটা বদ্ধমূল হয়ে গেছে যে এরা আল্লাহর নিকটতম ইসলাম গ্রহণ করে নাই শুধু এই আপনার কি পরীক্ষার জন্য এই সর্ব সর্বশেষ পরিস্থিতি মানে তারা দেখেই তারপর ইসলাম গ্রহণ করবে এটা তাদের চিন্তা চেতনা যখন আপনার দেখলো আত্মসমর্পণ করে রসুল আকরম যারা রসুলের কঠিন বিদ্বেষী ছিলেন এরকম কয়েকজনকে হত্যার আদেশ দিয়েছিলেন এছাড়া সবাইকে বলেছিলেন যারা নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে তাদেরকে কিছু ক্ষতি করা হবে না आदेश कर गाप दर्पर तक हत्या करदेश पाली गुणा छाड़े এরকম কিছু আছে বিজয়ের প্রতি ইঙ্গিত হালকা করতে আসার পরে বাধাগ্রস্ত হয়েছিলেন তখন মুসলমানরা খুব মনে কষ্ট পেয়েছিল বিশেষ করে উমরা দিল্লা মানতেই পারছিলেন না হ্যাঁ যে কি জন্য আপনি চুক্তি করতে যাবেন ওদের সাথে যে আমরা ফিরে যে আপনি কি সত্য নবী বিশেষ করে যখন লিখতে গেছে দেখা দেওয়ার পর রসুল মুছে দিয়েছেন নিজের হাত দিয়ে তখন বলছেন আপনি কি সত্য রসুল নন তাইলে আপনি এখানে এত হ্যাঁ নতুন নীতি কেন অবলম্বন করছেন দেখেন সব সময় কঠিন হওয়া লাভের না লাবের না অনেকে মনে করে কঠিন হইতে পারলে সবসময় লাভের কিন্তু হ্যাঁ রসুল বলছে না অবশ্যই আমি সত্য নবী কাগজে লেখা না কি আমি নবী না থাকবো নাকি হ্যাঁ এখানে তোরা ওরা দ্বন্দ্ব করতেছে লেখা নিয়ে শুধু এটা মুছে দিলে কি আমার কি ক্যান্সেল হয়ে যাবে এটা তো আল্লাহ দিছে না চুক্তি না মোহাম্মদ লেখেন শুধু যে আবদুল্লাহর সিলে মোহাম্মদ আর কি কোরাইয়ের বংশের মাঝে চুক্তি কারণ রসুল যদি আপনি লিখিয়ে ফেলেন তাহলে তো রসুল মানা হয়ে গেল নাকি না হ্যাঁ তখন উনি মুছে এই তখনই আল্লাহ এই কঠিন পরিস্থিতি করে বললেন আপনি নিকটতম সময়ের মধ্যেই বিশাল বিজয় লাভ করবেন আর ওদের চিন্তা এটা যখন বলছেন আয়াত নাজিল এসে চিন্তা আবার এইখানে চুক্তি এসে বেশি সুবিধাজনক না আবার সুতরাং আর তারা দ্বিধা করে নাই দলে দলে আসতে শুরু করেছে আর ওই বছরটা ছিল তার মানে রসুল আকরম সাহেব মুক্কা বিজয়ের পরের বছর ছিল আমার ফুটবলা হয়তো সবাই আসতে ছিল শুধু দলে দলে আপনার হ্যাঁ রসুলের হাতে বায়াত করে মুসলমান হয়ে গেছে তাইলে এটার কথাই রসুলকে বলেছেন আল্লাহ জলাসানো যে যখন আল্লাহর বিজয় আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে আর মানুষকে দেখবেন যে দলে দলে মুসলমান হয়ে গেছে তখন আপনার ডিউটি কি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কি করবে ক্ষমা চাইবেন তাইলে পবিত্রতা বর্ণনা করা প্রশংসা করা মানে সোভান আল্লাহ নাকি আস্ত হ্যাঁ মানে এইগুলা इंगितर पक्षा विजय निश्चित है तक रसुलर जेगुलत আল্লাহর প্রশংসা করা ইবাদা মধ্যে আমি আপনাকে বিরাট নিয়ম দিলাম এইখানে বলছেন যে আপনার মিশনকে সফল করে দিলাম যখন দেখবেন যে বিজয় এসে গেছে তাইলে আপনার ডিউটি এতেছে বেশি বেশি আমার পবিত্রতা করবেন প্রশংসা করবেন হ্যাঁ নাকি না আরেকটা ক্ষমা চাইবেন এটা নিয়ে টা একটা ইসলামিক দল ঝামেলায় হ্যাঁ সেইখানে মধ্যে যে রসুল দায়িত্ব পালনে অবহেলা করতে পারেন যার কারণে রসুলকে পার করতে বলা হয়েছে কিন্তু এটা ভুল কথা হ্যাঁ যেমন আবার আস্তা ফিরলার কি দরকার আছে না বুঝেন এই কথা হ্যাঁ আপনি নামাজের মধ্যে আপনার তো অপরাধ করার নাই সেটা হচ্ছে আপনার সাধ্যের বাইরে মন এদিক সেদিক গেছে তারপর সাহায্য মাথার উপর কি বসতো বলতে পারতো না হ্যাঁ অনেক সাহাবির ঘটনা যে বর্ষা ঢুকে গেছে আপনার তীর ঢুকে গেছে দাঁড়ায় গেলে বাইর করে ফেলবে কোন সমস্যা নেই তখন আমার খবরই থাকবে না কি এরা কি দোষ করছে মানে একজনের দোষ করছে কিছু মানুষ এটা ভুল করছে তার দোষ করছে কিন্তু সবাই তো করা নাই নাকি না তাইলে এটার মানে কি এটার মানে হচ্ছে যে আপনার আল্লাহর যতটুকু আবাদত করা দরকার আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর নামত ভোগ করে আমার বউ তো কোনো মাত্র জামা কাপড় পরে নাকি না হ্যাঁ যে অন্য তো পড়ে ওরা তো পড়ে মানে রোডে রোডে করে মানে পর্দা করে না কয়ে যে আমার বউ কি ওনা পড়ে অন্যের বোধ অন্যও পড়ে নাকি না এখন এরকম তৃপ্তি দেখলে সবসময় নিমগ্ন থাকতে হবে কিন্তু আমরা যতটুকু নামাজ ভোগ করি অতটুকু আবাদত করি পাঁচ বেলা নামাজ পড়ছি কত ঘন্টা গেল পুরা দিনে চব্বিশ ঘন্টা ২৪ ঘন্টা আমি নিজে ভোগ করি কিন্তু নামাজ এক ঘন্টা ধরেন আপনি চব্বিশ বাঘের এক ভাগ আল্লাহ দিলেন তাইলে আপনি কি আমাদের সুক্রিয়া আদায় করছেন এসতেকর মানে এটা যে আপনার যতটুকু ইসতেকরের মনোভাব আসলে অহংকার আসতে পারে না রস আক্রম সালামের পর হজরত আমিরুল মোমিনের না আসবেন আমিরুল মোমিনের হাতে আমরা দিবল মাকদাসের দায়িত্ব সব উঠেই দিব আমিরুল মোমিনের হাতে আমরা কোনো সেনাপতির হাতে দিব না তখন সেনাপতি খবর দিল যে ওরা আপনার উপস্থিতি চায় তখন উনি কতক্ষণ ছড়ান আর বাক্য চক্রে যখন একবারে বাইতুল মাধ্যমে কাছে পচে গেছে তখন ওর পালাই আসছে তো মানুষ মনে করছে এই খলিফা নাকি এই অবস্থা এইভাবে একেবারে মাথা নত করে তারপরও ঢুকছিলেন যেন এই হুঙ্কার না আসে না আমি কি বড় আমিরুল মুমিনিন। আমার যুগে এটা সম্ভব হয়েছে আর যুগে সম্ভব হতো না এরকম যেন অহংকার না আসে রসুল একই ভাবে মুকা বিজয়ের সময় তিনি মাথাকে এত নিচু করে ঢুকেছিলেন আপনার মুক্কার মধ্যে হ্যাঁ যে ওনার ওটের যে কুব্জো আছে মানে সামনে একটু উঁচা জায়গা আছে এটার কাছে মাথা কপাল লাগে যাচ্ছিল মানে মাথা নিচু করে যেন অহংকার এটা কি আল্লাহ দেওয়ার কোন করবে আমার প্রশংসা করবে কারণ কাজ এটা তো আমি করে দিলাম নাকি না এবং ক্ষমা চাইবে আমার কাছে যে যত নিয়ম বুক করছে ওই তুলনায় এটা বেশি কিছু করা হয়নি এটা না যে ভুল করছেন এটা না হ্যাঁ মানুষ হিসেবে তো রসুল অনেক করছেন আমাদের কিন্তু বিশ্বের বুকে আল্লাহর সর্ববৃহৎ নামত হিসেবে রেসালত আল্লাহ রসুল হিসেবে গ্রহণ করা আর দুইজন রসুলকে তো খালিল হিসেবে গ্রহণ করছেন ইব্রাহিম এবং মোহাম্মদকে তাইলে বিশাল নামত এটার কোন কি তুলনা হইতে পারে না হ্যাঁ এটার কোনো তুল হইতে পারে না সুতরাং রসুল যত কিছুই করছেন হ্যাঁ অনেক বিশাল কিছু করছেন মানুষের তুলনায় আমাদের সাধারণের তুলনায় কিন্তু আল্লাহর এবার সমস্যার সমাধান হয়েছে তাইলে এটা যেন ভুলে ভুল না বুঝেন কেউ যে না ইস্তেফার করতে বলা হবে কেন না এটা কারণ ওই মুহূর্ত এমন যে মুকা বিজয়েছে ঐতিহাসিক বিজয় ইতিপূর্বে এত বছর মুকা কাপের দার সাথে লড়াই চলতেছিল কত আপনার একুশ বছর যাবত। হ্যাঁ তারপরে স্বাধীনতা আসলো ঢুকতে দিল না এত দ্রুত হইতে পারে এরকম আসতে পারে নিজের মধ্যে কি যে মানে মানে একবার অহংকার বললো না এরকম কি গর্ববোধ আসতে পারে বা এরকম একটা ভাব আসতে পারে হালকা ভাব হ্যাঁ যে এরকম আমার যুগে সম্ভব হয়েছে বা আমার দ্বারা সম্ভব না এটা যেন না আসে আল্লাহ লাগাই দিলেন কি শিক্ষা আমরা পাইতেছি আমাদের বিশ্বের মধ্যে যারা কোন দেশে স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে সার্বিক ক্ষেত্রে ভূমিকা তার না তার কোনো কৃতিত্ব না এটা কোনো একজন কি দিয়ে আল্লাহ কোনো কাজ করায় নিবেন এটা হচ্ছে আসল সত্য কথা নাকি না নাকি যারা মানে স্বাধীনতার বিশ্বে শুধু আমাদের দেশ না বিশ্বের অনেক রাষ্ট্রই স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পিছনে আসে সাধারণ জনগণ মরছে তো সাধারণ মানুষ তারা যদি পিছনে তার ডাকে সাড়া না দিত তার নেতা হওয়া সম্ভব ছিল না তারপরে স্বাধীন হওয়া তো অনেক দূরের কথা নাকি না সে বাইরে যায় আপনার কি অস্থায়ী আপনার কি বাংলাদেশের একটা না ভাবে তারপরে তার ভূমিকা সে লিড দিতে পারছে কঠিন পরিস্থিতি লিড দেওয়া সেটাও একটা গুরুত্বের বিষয় কিন্তু তাকে মনে করতে বেডা আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিলেন কারণ অনেক মানুষ আছে সে তো না আমাকে আল্লাহ দয়া করছেন বিদায় আমি পারছি আমার মাথার মধ্যে নিজে স্বাধীন করে নাই করছে মানুষে কিন্তু লিড দিছে সুতরাং এই পরিপ্রেক্ষিতে মানুষ তো তাকে হ্যাঁ আপনার হিসেবে রাষ্ট্রপতি হিসেবে মানে নিছে না তো সমস্যা কি আর কি চাই কিন্তু নিজেই কোন যে দেশ স্বাধীন করছে তাকে কোনো জাতি হত্যা করে নাই কারণ ওরা সোজা ছিল এরকম দুই নম্বরই করতে যায়নি নাকি না তো এই কারণে কিন্তু যে উল্টা করতে যাবে শাস্তি সে পাবেই একজন বড় বুজুর্গ মানুষ আপনি এর শ্রদ্ধা করেন আপনার যত বড় কিছু হোক সেটার জায়গা সেটা কিন্তু তাই বলে আপনি উল্টা করবেন নাকি উল্টা করলে শাস্তি পাইতে হ্যাঁ এটা আপনার ক্ষতিপূরণ দিতেই হবে সুতরাং এটা আরো বরং ব্যস্ত আর কি করার জন্য মানে সুন্দর নাকি না যেমন আরব দেশে একজন মরে গেলে হের নামে অনেক মসজিদ আপনি দেখলেন না এই দেশে সরকার প্রত্যেক সরকারের নামে আমিরদের নামে জাগা জাগা বড় বড় মসজিদ শুধু এই দেশে না পুরো বিশ্বের মধ্যে এদের নামে মসজিদ আছে জায়গায় জায়গা করে কারণ এটাই তো আসল এখান থেকে তো তার সতকা খুঁজবে নাকি না একটা মসজিদ দীর্ঘদিন চালু থাকবে না করার তাহলে বরং এটাকে আপনার জায়গা আপনি দেখবেন যখন এই যে আমি গত ইয়েতে যখন কি বলে যে মাঝে মাঝে কি হয় না ওই যে বাসা দিবস তারপরে স্বাধীনতা দিবস কঠিন থাকতে থাকতেই না ঢাকার অঞ্চলে মানে ঘুমিতে পারবেন না যত পাগল আছে এগুলো রাত্রে এমন করে নাকি যে তুইকে রাখি এস নি কি হ্যাঁ নাকি না এগুলোকে ভালো তালিম দিলি নাকি হ্যাঁ আলমের অভাব ছিল নাকি বরং ওই সময় আলমদেরকে লাঞ্ছিত করা হয়েছে আপনার অনেক এরকম বলে যে বল জয় বাংলা বরং ঘৃণা বাড়বে ঘৃণা বাড়বে সুতরাং কায় গেলে মায়ের আর জায়গা থাকবে না কি যদি কেউ মায়ের দেয় জায়গা খুঁজে পাইজ না এত হাত কি সামনে অগ্রসর হইবে আপনি নিজে আত্মহত্যা করবেন যদি মান সম্মান থাকে হ্যাঁ নাকি তাইলে এটা কি আপনি বরং ভদ্রভাবে আপনি পরিচয় দেওয়ার কি পরিচয় যদি মানুষ না দেওয়ার পর জানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি না দেখি মুদিনার মানুষরা তো আর অনেকে রসুল কে দেখে নাই যারা বায়াত করছে এরাই না ওরা মনে করছে কি উনি ভাব দেখেন চালাক এই মানুষ আবুকে দূর থেকে বুঝে ফেলছেন যে আমাকে সম্মান শুরু করবে আর এটা শুরু করছেন উনি চালাক মানুষ নিজে আবার সম্মান নিতে দেখছেন যে মানুষ হয়তোবা আমার আবার রসুল বলে আবার কি সম্মান দেওয়া শুরু করলে তো রসুল মনে কষ্ট পাবে তাহলে তো ঝামেলা সৃষ্টি হবে এই কারণ উনি যখন ছায়া দিতে শুরু করছেন দিনা লোকেরা বুঝছেন যে উনি রচল তাইলে খাদ্য এই অবস্থা এখন এই ব্যাপারে কি মানুষের সামনে আসি বেশ করবে বরং লুকেই থাকে হ্যাঁ নাকি না যখন মেয়ের বিয়ে হইবে তখন জানা নাকি না ঠিক না তো সুতরাং এইসে অবস্থা নিজের অবস্থানকে মানে মানুষকে চাপ সৃষ্টি করে অবস্থান তৈরি করা এটা হিতে বিপরীত হয় কখনো না বরং মাথা নত করতে পারলে নিচু হইতে পারলে সম্মান বাড়ে রসুল আকরমকে সম্মান করতে সঠিক ভাবে জেনেছেন আবুকুর সিদ্দিক তার সবচাইতে বেশি কোরবানি দিয়েছেন কে এরা আবুকুর সবচাইতে বেশি কোরবানি দিয়েছেন রসুল নিজেই বলছেন যে সবার যে আমার জন্য যা করেছে প্রত্যেকটা আমি প্রতিদান দিতে সক্ষম হয়েছে আবুকুর ছাড়া যে এর প্রতিদান আল্লাহ দিবেন কেন এই যে বুদ্ধিমান বিশেষ করে যদি কোনো খুশির বিষয় যেখানে আপনার কিছু অবদান আছে বলে মনে হয় সেখানে করতে হবে যেন ওই অহংকার আসে যে আমি কিছু করছি এটা না বরং আল্লাহ আমাকে যে সুযোগটা করে দিলেন কোনাকে বলতেন যে আমাকে একটু ঋণ দেন উনি বলতেন যে ভাই অনেক প্রশংসা তোমার যে তুমি আমাকে সুযোগটা করে দিলে তুমি তো রাত্রে যখন তোমার টাকার দরকার এসে এই দিক অনেক চিন্তা করছো আমি সুযোগটা গ্রহণ করতে পারলাম নাহলে যে তোমার মাথায় আমার নামটা না আসতো তাহলে তো আমি এই সুযোগটা নিতে পারতাম না দেখেন নিজে টাকা দিয়ে অহংকার না বরং ওই যে সুযোগ করে দিল যে তোমার মাথায় আমার নামটা আসলো যে তোমার কাছে আমি দুঃখিত যে তোমার মানে সমস্যাটা আমাকে প্রকাশ করতে হয়েছে নতুন আমার দরকার ছিল আমার যারা ভাই এদের খবর আমি আগে নিব যে এই সমস্যা আছে কিনা কিন্তু তোমার খবর আমি নিতে পারলাম না এটা হচ্ছে আসল সত্যিকার মানুষের আলামা যে আপনি একজনের সুযোগ দিলে আপনার থেকে চাইছে এটা তো মনে করবেন যে অনেকে বিরক্তি বোধ করে নাকে তো সে মূল্যই দিল না মূল্য দিল তো আপনাকে নতুন অন্যকে মূল্য দিল তো কাছে কিন্তু আপনাকেই তো মূল্য দিল সে যে ওর কাছে গেলে ভালো মানুষ এই চেতনা নিয়েই তো আপনার কাছে আসছে নাকি না একজনের ইঞ্জাইতে আসে কি চেতনা নিয়ে যে আপনি ভালো মানুষ এই কথা দেখেন এটা তো বিরাট মানে গুরুত্বপূর্ণ বিষয় তো এটাকে নাকি না তাইলে প্রত্যেকটা নিয়ামত আপনার পাইলে কি করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এবং যদি অহংকার আসার সম্ভাবনার বিষয় থাকে তাহলে ইসতেক ফার করতে হবে ওইখানে ইস্তেক কথা বলা হয়নি কারণ ওইখানে এই জাতীয় কোন সম্ভাবনা ছিল না আর এই সুরের মধ্যে এটাও বোঝায় এই কারণে হজরত উমর রাদ যখন আমির মোমিন হইলেন তখন আপনার ওনার যে উপদেষ্টা পরিসর ছিল তার মধ্যে এমনি অভ্যাসও ছিল এ হয়েছে সবচেয়ে ছোট ছাবি रसुलर जुगे से रसुलसुलर पाला तसुल जो बाहर इलें देख लें खुशी लगलो खुशी लगे बलो बस रसुलम হ্যাঁ এবং তাকে শিক্ষা দিয়ে দাও এই কারণে কারণ রসুল ধোয়া করছেন এবং ধর্মীয় বুঝো কি কঠিন ছিল বুঝটা কিন্তু রকম বুঝটা অনেকের হয় না অনেকে আলেম হয় বুঝটা কিন্তু অনেক দ্বীপের ব্যাপার এটা আল্লাহর ইচ্ছা ছাড়া কাউকে দেয় না হ্যাঁ আল্লাহ যাকে চাইবেন তাকেই দিবেন কিন্তু ধর্মীয় আসল বুঝ যেটা সত্যিকার বুঝ এটা কিন্তু সবার মধ্যে নাই তা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এটাই রসুল দোয়া করলেন এই কারণে হজরত ওর বুঝতে পারলেন যে অল্প কি হবে দেন এদের হিম্মত কত বেশি ছিল কারণ এরা বয়স্ক সাহাবি ছিল দরজার সামনে গিয়ে শুয়ে থাকতেন মানে দরজার সামনে কারণ উনি কখন বাইরেবেন শুয়ে থাকতেন মানে মধ্যে শুয়ে থাকতেন হজরত যা যায় সাবে যখন মনে চাইতো বাইরে হওয়ার জন্য তখন বাইরে দেখতেন কিরে শুয়ে তুমি তো রসুলের বংশধর তুমি আলে বাইত তুমি তুমি যদি বলতে আমি তো যে হাদিস শুনে এরকম এরকম করতে আসতো কে বলো যে অসম্ভব শিক্ষকের সম্মান দিতে হয় রসুল এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং আপনাকে আমি কষ্ট দিতে না আমি এই পুরুষ হয়ে থাকবো যতক্ষণ আপনার ইচ্ছা বাইরেবেন আর আমাকে হাদিস বলবেন হ্যাঁ যে তুমি আলে বাইতের মানুষ রসুলের কে ফ্যামিলির সন্তান সুতরাং তুমি এটা করো না এটা ভালো না সুন্দর দেখায় না উনি বলছেন এভাবেই রসুল আমাদের শিক্ষকদেরকে সম্মান দিতে বলছেন তখন উনি বললেন তোমার হাতটা এদিকে দাও আমাকে মানে দাফট দেখানোর কোন বিষয় না উনি বয়স্ক সাহি তারপরেও কি ওকে সম্মান দেখাইছে নাকি না হজরত এব উনিও সাতজন সাবে যাদের মধ্যে হাদিস বেশি জানতেন একদিন উনি ওনার ছাত্রদেরকে নিয়ে ওটের পিঠে চড়ে পাগড়িয়া মাথায় দিয়ে রা করছেন হঠাৎ করে একজন আবার ওরে তার ওটে বসাইলেন বসাই উনি লাগাম ধরে যাইতেছে যাইতেছে যাইতে যাইতে ওর যখন বাড়ি আসছে ওরে নামায় দিছে সুন্দর করে সালাম কালাম দিয়ে দেওয়ার পর তারপরে ছাত্রদেরকে নিয়ে রওনা করছে তখন ছাত্রা বলতেছে আপনি এটা কি করলেন একজন খুশিতে লোক এই হয়ে দিলে কারণ এত বড় একজন মাথা দিতে হয় আবার এটারে এ পিঠে উঠে হের বাড়ি পর্যন্ত নিয়ে দিতে হয় তখন উনি বললেন যে এই আমার বাপের বন্ধু আর রসুল বলছেন বাপ যখন মারা যায় বাপের বন্ধুকে সম্মান করতে হয় ব না চাইছিলাম যে সাড়ে আটটার মধ্যে বাইরে যেতে আমার একটু বাজার করতে পারে কালকে বাড়ি যেতে যাই হোক হ্যাঁ তারপরে বলা শেষ করি তাইলে আমরা এখানে যেটা শিক্ষা পাইলাম বিশেষভাবে যে আপনি যেই কোনো ক্ষেত্রে অবদান রাখুন না কেন সেটা নিজের ছাত্র ধ্বংস হয়ে গেছে কারণ প্রত্যেকের সাথে আমাদের সাথে একবারই ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কত ছাত্র আমাদের সাথে পড়ছে সবাই তো আলেম হয়নি। এক বেশ থেকে কয়েকজন দুই চারজন পাঁচজন এরকম হ্যাঁ বা কোনো সময় আগে বেশি এরকম হয় কিন্তু সবাই নাই নাকি না এটা আপনি বলতেও পারবেন না মানে আশ্চর্য হইবে না আমরা আমাদের ছোট জীবনের উপর এখন আশ্চর্য হই যখন আমার আব্বা মাদেশে যাইতো শিক্ষককে বলতো যে আমার ছেলে পড়ে শিক্ষক বলতো আপনার লাগবে না একটু বেশি কি মানে পড়ার দরকার না এটা কি আমার ক্রেডিট না এটা আল্লাহ চাইছিলেন বলে এরকম মাথার মধ্যে বুদ্ধি দিলেন যে আমাকে পড়তে হবে আলম হইতে হবে ধরমের করতে হবে এটা একমাত্র আল্লাহর দান ছাড়া আর কিছুই না আপনার ছেলে যদি সব শিক্ষিত হয় এখানে গল্প করার বিষয় না আপনি ঘুরে ঘুরে মানুষের সামনে দাবর দেখাইবেন আমার ছেলে এটা এগুলো তো গল্পের বিষয় না মাথা নিচু করে থাকবেন যে আল্লাহ আমাকে দিয়েছেন সুতরাং আপনি আরো মাথা নিচু করে থাকবেন মানুষের সাথে ভদ্রতা দেখাইবেন হ্যাঁ আপনি সুযোগ পাইলে মানুষের খ্যাতমত করবেন যে আমার ছেলেরা না অর্থ করে কামাইতেছে অনেকে তো পারতেছে না এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি বিশাল নেমত নাকি না নাকি বুঝলেন না তাই লেগে অহংকারের বিষয় হয় কিন্তু বর্তমান যুগে দেখো অহংকারের বিষয় হয়ে যায় আচ্ছা এরকম অনেক কে দেখবেন হ্যাঁ না না এখানে তো বরং বিনয়ের বিষয় বিনয়ের বিষয় যে আল্লাহ আমাকে জয়েন করছেন নাকি না এখানে অহংকারের বিষয় না বরং এখানে আল্লাহর কাছে কান্না করার বিষয় যে আল্লাহ এই সুযোগটা করে দিলেন এই হয়েছে আসল কান্না যে কান্নার বিষয় হজরত আয়সা বলছিলেন যে আমার জীবনে আমি কখনো খুশিতে দেখি না হজরত আয়সা বলতেছিলেন যে মানুষে যে খুশিতেও কাঁদে আমি কখনো দেখি যে মানুষ খুশি এলে কাঁদে দেয় কিন্তু উনি কেন এখানে ওনার ওনার কিছু না যে উনি খুশিতে কাঁদছে যে আল্লাহ যে আমার কথা বলছেন যে আমাকে সাথে আল্লাহ আমাকে তোমার ক্যারাত শুনতে বলছে হ্যাঁ বলে যে আল্লাহ কি আমার নাম বলছে অন্য আশ্চর্য লাগছে আল্লাহ আবার নাম আবার নিতে যাবে কেন হে তো সাধারণ মানুষ রসুল না তোমার নাম করে বলছে কি। কোনো কিছু যদি এমন হয় আপনার বরং কান্নায় ভেঙে পড়া দরকার যে আল্লাহর বিশাল নামত অন্য মধ্যে থেকে আল্লাহ আমাকে চয়ন করছেন নাকি না আপনি আপনার কোম্পানির কাছে আপনি স্নেহ ভাজন অনেক আছে এরকম যে কোন আপনার খুশিতে কান্না করা দরকার যে আল্লাহ এই সুযোগটা দিছেন এটাকে দাপট হিসেবে নিয়ে কারোর উপর করতে পারবেন না বরং এটাকে কাজে লাগাইবেন যে কারোর উপর যেন আমার যুগে জোলম হতে না পারে যদি আমি সুযোগ পাই তাহলে একজনের কি করব। অনেকের দেখা যায় তার থেকে কোয়ালিটি পূর্ণ ওই কোম্পানির মধ্যে লোক আসে কিন্তু তাকে তো কোম্পানি ভালোবাসে নাই এটা তো আল্লাহর পক্ষ থেকে সুতরাং আপনি কেন এই পথটাকে হ্যাঁ হাতে নিয়ে তারপর মানুষের টর্চার করবেন আপনার যদি আল্লাহর প্রশংসা করা হয় হ্যাঁ সুক্রিয়া আদায় করা হয় নামত বাড়ে না কমে আল্লাহ বলছেন তুমি লাজ না কম যদি আমার কৃতজ্ঞতা আদায় করে তাহলে নিয়ম বাড়িয়ে দিব আল্লাহর যে मुक्का विजय जेट न्यामत छिल आल्ला प्रशंसा जो रसुल कर रसुल बस्तव जीवने कर हजरत आशब बो, बोल रसुल जीवन शेष ছিলাম হজরত উমসাল্লামার ও হাদিসে একই রকম যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনি ঈদে এই দোয়া বেশি পড়েন কেন তখন রসুল বলছিলেন যে আমাকে আদেশ করছে ফির আর এটার মধ্যে সবই আছে আল্লাহমা ফ্রেলি এখানে কি আছে পবিত্রতাও আছে প্রশংসাও আছে ক্ষমা চাওয়া আছে নাকি নাই মুসলমানদের উপর আক্রমণ আসে কিন্তু তারপর একদিন একদিন বিজয় আসে ইদানিং খবর শুনে যাইতেছে আজকে গতকালকে একটা মেসেজ পাইলাম যে উইগরের মুসলমানদের জন্য মসজিদ খুলে দিছে এখন আপনার চীনে ভয়ে আপনার এই যে আল্লাহ বিজয় একদিন একদিন দিবেন দিবেন এতে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ রসুল কৃতজ্ঞতা করেছেন বিজয় পাওয়ার পর সুতরাং ইসলামের বিজয় অনিবার্য কারণ তিনি কৃতজ্ঞ করছেন তাইলে আপনার বিজয় আসতেই থাকবে কারণ আল্লাহ বলছে কি করলে বাড়তেই থাকে তাইলে বিজয়ের পর বিজয় মুসলমানদের থাকবে কখনো মু্বংস হয়ে মুসলমান যাবে না যত বড় ষড়যন্ত্র হোক মুসলমান টিকে থাকবে বিজয় আসবে যদি আল্লাহর কি ভরসা রাখা যায় এবং সেই অনুযায়ী কি আল্লাহর আইন কানুন অনুযায়ী চলা যায় তাইলে ইনশাল আসবে নাকি বুঝার নেই এইটা হচ্ছে বিশাল একটা ইঙ্গিত তাইলে তাহলে ওই যে ঘটনা বলতেছিলাম আবার বলে গেছিলাম এভনি আব্বাসের কথা বলছিলাম এটা শেষ করে দিচ্ছি আনছেন উপদেষ্টা পরিষদে পিচি একটা হ্যাঁ এদের ভাল লাগে না ভাল লাগে না উনি এটা বুঝতে পারছেন শেষ পর্যন্ত উনি একদিন চালাকি করছিলেন দেখেন চালাক সালাকের খবর জানে যে একদিন অনাকাঙ্ক্ষিত ভাবে এমনি আব্বাস বলতেছেন হজরতমর কি উপদেষ্টা করে এটার উত্তর মনে হয় দিবেন দেখেন চালাকে চালাগি বুঝে যে সুরে থেকে তোমরা কি বুঝো আমাকে বললা সবাই উপদেষ্টা আমার ঠিক না প্রত্যেকের জিজ্ঞাসা করে এই আল্লাহ আদেশ করছেন যে কি বলতে বলতে হবে তাহমিদ করতে হবে ইস্তেফার করতে হবে এটা তো সাধারণ কথা এটার জন্য হজরতমর কি অর্থ জানা হ্যাঁ অনেকে সাহস করে যাদের একটু বুদ্ধি কম এরা যারা চালাক কারণ জানে যে আসে লাস্টে জিজ্ঞাসা শেষ এবন আব্বাস কে আগে জিজ্ঞাসা করে নাই এবন আব্বাস বুঝছে যে ওটাই কারণ যে আমারই জিজ্ঞাসা করবে লাস্টে পরে ফাইনাল হয়ে যাবে তখন লাস্টে সবার জিজ্ঞাসার পরে এমন আব্বাসকে বলতেছেন এই তুমি কি মনে করো এই সুরেতে আল্লাহ কি বলতে চাইছিলেন মুনি বলতেছে বলে যে এই সুরে থেকে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে এই সুরের মধ্যে আল্লাহ ইঙ্গিত করছেন যে রসুলের মৃত্যু অতি সন্নিকটে অথচ মৃত্যুবরণ করবেন ইঙ্গিত করা হয়েছে এই ইঙ্গিতটা বুদ্ধিমান বুঝবে হ্যাঁ এক ইঙ্গিত হয়েছে কি লা দুই আয়তের মধ্যে ইঙ্গিত প্রথম ইঙ্গিত যে যখন বিজয় সাধিতে হবে মানুষটা দলে দলে মুসলমান হবে তাইলে রসুলের তো মিশন শেষ রসুলকে পাঠিয়েছি ইসলাম প্রচারের জন্য যদি মিশন শেষ হয়ে যায় তাহলে তো উনি জীবিত থাকবেন নাই হ্যাঁ কারণ প্রত্যেককে একটা মিশন দিয়ে পাঠানো হয় যখন রসুল মানুষ দলে দলে মুসলমান হইতে শুরু করবে তাহলে তো ইসলামের বিজয় হয়ে গেছে তাইলে তো রসুল আর থাকবে না এটা সহজ কথা বুদ্ধি মানে বুঝে ফেলে যে এখন টাইম শেষ হয়ে আরেকটা যে বলছেন আমি ওইটাই বুঝছিলাম যেটা তুমি বুঝছি হ্যাঁ তখন সবাই লজ্জা পাই গেছে যে পারছি নাকি না তাইলে একজনের বয়স কম হইলো যে তার জ্ঞান মেধা অনেক ভালো থাকে আপনি তাকে সম্মান করবেন তাকে আদর করবেন আল্লাহ যেন তাকে বিশ্বাস আমরা নেমত পাইলে সুক্রিয়া আদায় করব। শেষে আল্লাহ বলছে ইন্ বলছেন যে আল্লাহ কি তাও বা গ্রহণকারী সুতরাংবা আল্লাহর গ্রহণ করতে কোনো অসুবিধা নেই আল্লাহ রেডি আছেন নাকি না তাইলে ইস্তেক পারে বুঝলেন হবে নাকি না আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তুফি দান করুন হ্যাঁ তাইলে আমি হ্যাঁ রওনা করে খানা আসে নেই মনে হয় হ্যাঁ একটু বর্ষে না আমি বাইরে যাব একটু বর্ষে না পর্যন্ত আমার একটু কাজ আছে হ্যাঁ ওসুল্লাহ আলান বিনা